আলহামদুলিল্লাহ ও হই সর তুম সর মন হলি বলি ফকদ Point of at the nationality of these NHLVish. ཀྭྦྷ ད�ྭབ ངསྗ བླགམམ মྴུབ কাবিলাম হাজরতলা বে মিসা আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়েছি যেখান থেকে রাজনীতি আন্দোলন ও সংগ্রাম মাথেলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরূপ এই জায়গার থেকে শুরু হয়েছে আপনারা যে মানুষগুলি এখানে জমায়েত হয়েছেন আমি প্রতি রাত্রায় একটা মাথিল খুব কমই থাকে সেই জরিপ অনুযায়ী সারা বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন হাজার মাহফিল প্রতি রাত্রি অনুষ্ঠিত হয় এই যে আপনারা মৌ মাসির মত শান্ত সৃষ্ট ভাবে বসে আছেন কোনো একটা পুলিশের পাহারা নাই পুলিশের পাহার প্রয়োজন এটা শুধু কামরাগীর নড়িয়া মাদ্রাসা গোটা বাংলাদেশের ইসলামী সম্মেলন তফসিল মাহফিল ওয়াজ মাহফিল সম্মেলন সব জায়গায় এই অবস্থায় বিরাজ করে शांति प्रिय मानुषामी सम्मेलन वज महफिल धर्मी आशार अनुष्ठने ताराई आल्ल शाम डाके सपत्तरे जबायत हुए এখানে যেই শান্তি বিরাজ করে সাপ্লত্তরও সেই শান্তি ছিল সাপলচত্বরের গণজমায়েত ফকেটে মেশুয়াক হাতে তসবি কাঁদে যাইনমাজ যাদেরকে সেখানে জমায়েত হওয়ার জন্যে এই ঘোষণা দেওয়া হয় তারা কতটুক শোষণা দিয়েছেন তিনি কতটুক শর ঘটনা করতে পারে না তাদের দ্বারা কোন তাণ্ডব করতে পারে না অতীত ঘটে নাই সামনেও ঘটবে না ইনশাআল্লাহ আমার বন্ধুগত আমাদের এই মাতৃভূমি প্রিয় বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ দেশটা কার দেশ আরো আমার কথার সাথে আপনার একমত দেশটা মুসলমানের দেশ পদে পদে লক্ষ্য করলে মুসলিম জনতার এবং মুসলমানদের তহজিব তামাক্তুনের প্রমাণ রুডে গাড়ে সর্বত্র বহার আমি প্রায় বলে থাকি ঢাকার থেকে আপনি যাবেন রাজশাহী খুলনা রংপুর চট্টগ্রাম সিলেট যেখানেই যাবেন রাস্তার কিনারে যতগুলো পেট্রোল পাম্প আদায় করার জায়গা আছে কয়েকটা এর দ্বারা কি প্রমাণ দেশটা হিন্দুরা কার পুলিশ চেক চেকপোস্ট আছে বিভিন্ন জায়গায় মধ্যে গাড়ি থামায় যে ভিতরের লাইটটা জালি ভিতরে একজন মহিলা দেখা মাত্র এটি কিসের প্রমাণ আমার বাংলাদেশে জারাই রাজনীতি করে আমি একবার হিত্রু এয়ারপোর্টে লন্ডনে সেখান থেকে আসতেছি বাংলাদেশ টিকিট পকে করার লাইনে দাঁড়াইছি বোর্ডিং পেছন থেকে একজন লোক এসে আমাকে খুব জোরগলায় ডাক দিলেন আমি সাহেব আমি দেখি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্ত দেখা মাত্র বললাম দাদা কোথায় থেকে বলে আমি আসছি নিউ ইয়র্কে থেকে আপনি আমি তো লন্ডন থেকে আমাকে বলতেছেন আপনার সাথে একটা লম্বা ভ্রমণ আমার হবে তবে আপনাদের কোরআন হাদিস অনুযায়ী আমরা তো ওই দলের মানুষ হি নারী জাহান্নামা কালি দিনা মহামান্য প্রেসিডেন্টের এলাকায় এক জায়গায় মা ফিরে আমার বয়ানের আগে ওখানকার একজন বড় নেতা স্টেজ আসছেন লোকটা সনাতন ধর্মের অনুসারী বর্তমানে যাদের মাথায় পুটতি বেঁধে ফেলেছেন তার আর একটা স্লোগান খুবই প্রসিদ্ধ আসা আমি শুনছি তারা কি প্রমাণ হয়সলমানের দেশ এই দেশের প্রতিটি বালি করা পর্যন্ত ইস্তমাল মুসলমানের সাক্ষী এই দেশের মাটির সাথে বিএনপি কে ইসলাম বিরোধী মনে করি না ইসলাম বিরোধী হয়েছে তাদের সত্য ছায়ুটি কয়েকটি না। আজকে বড় দলগুলোর সত্য ছায় যাদের গাড়িতে বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুলপুরে জামানো ধারাবে এই দেশ থেকে উৎখাত করার জন্য যে সমস্ত তারা বাংলার বাড়িতে কুটি চলে পরিষ্কার ভাষায় বলে দিতে গত বছর মাদ্রাসার সত্য যা ছিল আগামী বছরে মুসলমানেরা আমরা দেশে আমরা দেশে বন্যার পানিকে বেসে আসি নাই আমরা দেশের মাংর বাড়ির বাদান মাই আমরা দেশ স্বাধীন আমরা করেছি আজকে যারা ইসলামী মূল্যবোধের নামে জিন্দাবাদুকান দিয়ে হাতে নিয়ে মাথায় পুট্রি বেঁধে ক্ষমতার বস্তু পৃথিবীর মানচিত্রে দুইটা দেশ একটার নাম হলো বন্দর বর্তমান বিশ্বের মানচিত্রে ওঠার নাম স্পেন আরেকটা হলো আমার এই ভারতবর্ষ বাংলাদেশ বাংলাদেশ এই ভারত মাদেশে ইসলাম প্রচার করেছেন খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আরেকটা হলো পৃথিবীর মানচিত্র ইউরোপের স্পেন সেখানে সর্বপ্রথম কালিমার পতাকা উদ্দিন করেছিলেন হজরতের তারি করে দেখেছি হজরতের তারকে তার মুসলিম মুজাহিদদেরকে নিয়ে যেই পাহাড়ের মধ্যে সর্বপ্রথমটাই আরোহণ করেছিলেন সেই পাহাড়ের নাম ইসলামের ইতিহাসে দিয়েছে জাপালে তারেক বর্তমান ইংরেজরা সেই পাহাড়ের নাম রেখেছে জিব্রাল আমি সেই পাহাড়টা ঘুরে ঘুরে দেখেছি এবং পাহাড়ের যে জায়গায় তিনি যায় তলার লাগিয়েছিলেন সৌদি আরবের সাবেক সেখানে অত্যাধুনিক মসজিদ নির্মাণ করেছেন এবং সেই মসজিদ হারামাইন শরীফ শেখ সুদাই সিলে তারা নামাজ পড়ে উদ্বোধন করেছেন হেরাম শরীফের মহাসেম সেখানে আজান দিয়েছেন মুসলমানের আজকে আমার বাংলাদেশে ইউরোপিয়ান কালচার ইউরোপিয়ান পোশাক ইউরোপের সংস্কৃতি আমার দেশের যুবক যুবতীরা সংস্কৃতি বলে তাদের কিছুই ছিল না মুসলমানরা ইউরোপে সভ্যতার সংস্কৃতি শিখায় তার মনে মনে খুব চিন্তিত হাই হায় কোথায় যাচ্ছি শুধু পাহার পাহার কোন রাস্তাঘাট নাই হজরতিক হজরত উমর হজরত উসমান হজরত আলী রবি আল্লাহ সহ আকাভে গ্রামের একটি বহর নিয়ে ওনার অনেক উঠার পরে পরে লুকিয়ে বলছেন একটা কাজ করো আমাদের নৌকাগুলিতে গুলিতে যা কিছু আছে সবকিছু নিয়ে আসো সবকিছু নৌকা গুলির কাক গুলি ভেঙে হয় অথবা এখানে যদি আক্রান্ত হয় অথবা কোন কারণে যদি আমাদের কিসপা হতে হয় আশ্রয় নামার চাকা কোথাও নাই নৌকাগুলি শেষ করে দেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া উনি মুসকে হাসি দিয়ে বলছেন আমাদের সামনে রাস্তা আছে আল্লাহ যদি আমাদের সাহত পচার করে এই মাটিতে শহীদ হবো তিন নম্বর রাস্তা তলারে ওঠার মতো কোন ব্যবস্থা নাই সেই থেকে মুসলমানরা আমি সেখানে গিয়েছি বিশাল মসজিদ আমার বেতল মুখরের কয়েকটা সমান হবে মসজিদের চতুর্দিকে লেখা আছে কিন্তু মসজিদের প্রত্যেক এই ভারত উপমহাদেশ আমাদের বাংলাদেশও আটশো বৎসর শাসনের পরে ইংরেজ ক্ষমতা দখল করে নিয়েছে এই জায়গা পর্যন্ত ইতিহাস পাশাপাশি এর পরে ভিন্ন ভিন্নতা যদি বুঝে আসে পরিচয় হবে মুসলমানদের ক্ষমতা যখন ইংরেজ দখল করেছেন মুসলমান বিধ সন্ত্রস্ত হয়ে দিক হয়ে গেছে মুসলমানদের আশ্রয়হীন কেউ কিছু করবে না এখানে থাক সমস্ত মুসলমানরা হাত টো উঠে মসজিদের মধ্যে যায় আশ্রয় গ্রহণ করেছেন আর বলছি এই যে সাগরের মধ্যে আমাদের তলার গুলি এলাকা আছে সেই তলারের মধ্যে পুরুষের মতো ওইটি মারা যায় মুসলমান একই টাইমে সমস্ত মসজিদ গুলের বাহিরের ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে যে দিন মুসলমানদেরকে নিধন করেছিল সেই নিধনের দিনটা হলো এপ্রিল মাসের এক তারিখ আমরা সবাই ঘুমেছে আমার বাংলাদেশে দেখেছি স্কুলে কিছু যুবক যুবতীরা এপ্রিল ফুল পালন করে দেখে কোন মুসলমান পারে এটা কি মুসলমানদের জন্য আনন্দের দিন না দুঃখের দিন বৎসরের ইতিহাসের জমি কোরআন স্পেন মুসলমান সৈন্য করে ফেলেছেন শুধু তাই না আমি সেই জামে পূর্ণবার সামনে বিশাল বড় সাগর থেকে এসেছি যেই সাগরের মধ্যখানে রাস্তা বানানো হয়েছে মুসলমানদের মন্ত্রণালয়ে গায়ন করে পঞ্চান্ন বছরে মুসলমানদের সমস্ত লাইব্রেরি গুলোকে ধ্বংস করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে সাড়ে সাতশোর মতো মুসলমানদের মসজিদ আছে তৈরি করেছে কোন পিরসা বলে হুজুর কোন হিরের কেরামতি সাড়ে সাতশোর মতো মসজিদ স্পেনে তৈরি হয়েছে প্রতি মাসে প্রতি বছরে বাড়তেছে কথা কি বুঝতেছে ক্ষমতা ইংরেজ দখল করার পরে স্পেন তার সমাজ থেকে গ্রাম থেকে বাজারে বন্দর থেকে আসান বন্ধ করেছেন মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছে ইংরেজ ক্ষমতা দখল করার পরে আমার এই দেশ দখল করার পরে যখন ইংরেজ পড়েছে মসজিদে দেখো খানকাই তাকো তোমাদেরকে কিছুই করা হবে না আমার পূর্বে কার বছর তোমাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবো মাদ্রাসা করেছেন পঞ্চায়েছেন নামাজ আর দিনের তালিমের ব্যবস্থা করে ইংরেজ বসেছে সমাজ থেকে ইসলামকে বিদায় করতে দেয় নাইদানে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে হজরত রহমতুল্লাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ শাহাদ মে মাসের ছয় তারিখ আর আল্লাহ মোহাম্মদ শাহিনী বাংলাদেশের চত্বরে শাদত বরণ করেছে দুই হাজার তেরো সালে সেইটাও ছিল মে মাসের ছয় তারিখ এক রাত্রের পেটুনিতে সোহান বলতে বলতে যুদ্ধে মুসলমানের অপরাধ হইবরণ করেছে ইসলামকে নাম রক্ত দিয়েছেন ইসলাম ময়দানে রাই বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ পারিয়া শহীদ শহীদ হয়েছে ইসলাম ইসলাম শেষ হয়ে যায় যারা তাণ্ডব মুসলমানেরা মুসলমানেরা দেশের জন্য রক্ত আমরা দিয়েছি আমার চোদ্দ হাজার আলিমকে কাছে জোরানো হয়েছে পঞ্চান্ন হাজার আলিম সাদ করেছে চেষ্টা করে ইংরেজ নিয়ন্ত্রণ করতে পারে প্রতিষ্ঠিত হয়েছে আমলে প্রতি পারে নাই তোমরা সেনাপতি জারি হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশে আজকে আসে কেরাসুলের অভাব নাই কাসুম নামা তুমির বিরুদ্ধে হয়েছে তিন দিন ওনাকে খুঁজে পাওয়া যায় নাই তিন দিন পরে প্রকাশ্যে মসজিদে নামাজ পড়তে আপনাকে গোয়েন্দা বাহিনীর লোকেরা পুলিশ চতুর্দিক থেকে খুঁজতেছে আপনি প্রকাশ্যে নামাজ পড়তে চলে আসছেন জলদি আপনি ভাগে তিনি মুসকে হাসি দিয়ে বলছেন আমার রাসুলের বিরুদ্ধে কি কোনোদিন কোনো ওয়ারেন্ট হয়েছিল আল্লাহর নবীর বিরুদ্ধে যখন মানি না হয়েছে হযরতি কাসিম তুমি বলেন আল্লাহর নবী গারে সিংহের ভিতরে তিন দিন তিন রাত আত্মগোপন করেছিলেন আমি কাসিম আল্লাহর নবীর উম্মত হইয়া তিন দিনের আত্মগোপন করে থাকতে পারি না কারে কয় আশা কে করতে গেছে যাইয়া পায় থেকে আমি জুতা বলেছে আর একটা সের তিনি পড়তে থাকতেন কিন্তু সর্বশেষ আর্য হল মদিনার সাথে যদি আমার নামটা লেখা হয় কাকে বলে আসে গেছে আসে গেছে জমাত সৃষ্টি করেছেন ওলামায় দেও বন্ধন দেও কি পাইছে আমি যখন দেওবন্দরের নাম নেই তখন আমার চোখে বেসে আসে মা কাসম নামদরি আমি যখন দেও নাম নেই তখন আমার চোখে আসে রশিদ আহমদি আমার চোখে বেসে আসে হজরত আমার চোখে বসে আসে বক্রি বাঙ্গাল তাজুল ইসলাম দি। আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সব ওলামাই দেবন্ধের অবাধাস করে সাজাইতে হবে এখানে দেখার তৈরি হয় পরিষ্কার বলতে চাই কৌরি মাদ্রাসার সিলেবাস তোমাদের কোন বোর্ডের তৈরি না মুসলিম জাতি মুসলিম জাতি কত নম্বর সংসদে বিরুদ্ধে চলবে কোন হরতাল কোনো হাজার মুসলিম জাতির জাতির পিতা এখন জাতির পিতা যে হন্তার দায় দায়িত্ব চেয়ে খালা হকরা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আল্লাহর খলিল ইবনে হাইকি আল্লাহর খলিল তাকে আল্লাহ পাঁচ জাতির পিতা বানিয়েছেন কে বানাইছেন খলিল আমার নবী কে বানাইছেন হাবিব আল্লাহ গাইরা মে কাশফ কেশ করে একটা ছেলে আছে পঁচিশ বছর পঁচিশ বছর যেটা হৃদয়েরও মহ্বত করে যে বুড়া একটা তিন বছর হৃদয় মহব্বত করে না দরম কি রাস্তায় রিক্সা দিয়ে কেউ আইলে দেখছো বাবা টান্দা টাকাটা নিয়ে ফকেটে চলে না ঠিক কিনা মহবত করেন এই করে এই জন্য এক রকম কিন্তু তরন বেশ কম কিনা একজন খুলি বিপি বাচ্চা আমার রাস্তায় দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায় বিবি বাচ্চাকে দেওয়ার জন্য কোন দানা পানি নাই সেখানে নিয়ে রেখে আসছে ইব্রাহিম তোমাকে বানিয়েছি তোমার দিয়ে দিতে হবে সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মিনাই নিয়ে শরীর নিচে রেখে দিয়েছেন ঠিক কিনা যা চাই সব দিয়ে দিতে হবে আপনি খালি রাজি থাকেন বহু পাহাড়টা আপনার জন্য স্মরণে পূর্ণ হয়ে আপনি জাগাই বৈশাখ দোয়া করবেন মুসলমান বানাই আপনার দরবারে পৌঁছায় আপনি মক্কাই থাকবেন হাফসের থেকে বেলালকে আপনার কারণ আপনি মক্কায় দ্বার আঙ্গুল দিয়ে ইসারা দিবেন আকাশের চন্দ্রটাকে দুই টুকরা করে সুমানা বসছেন সুমানুল্লাহ কেন সবার পর আবার এসে বলতেছি আগে রাখতো স্টেজে শেয়ার দুইটা এখন রাখে তিন ডাকা বললাম তিন ডাকার জন্য সাথে নিয়ে আসে এই জন্য একটা চিয়ার জন্য কোন নবীর লাগানো তাহলে কি হবে একটা একটা গান খুব জনপ্রিয় আমি জানিতে বসে বসে প্রায় সাড়ে ঘন্টা জানি বলিয়া ওই গানটা আওয়াজ হয়ে গেছে শুনতে শুনতে ইচ্ছে না তাকে হয়ে শুনতে স্যার আর আমি অনেক গাড়ির পেছনে পড়ছি এখন সাইড দেয় না মাইকে বেনার টেনা লাগানো পীরের সানায় গজল বানাই ভর্তা পীরের দলবার না সিদ্দিক শ্বশুর শ্বশুরের বাড়িতে গেছে সাবধান বের করে উচিল করবা না সেখানে নিয়ে যাও আল্লা পারি মৌল বিকে মদিনা থেকে মিলাদ মাফিলে আমার অনুমতি দিয়েছে আর তো বলতেছিলাম গড় তৈরি করছে গর্ত তৈরি করলাম সেই গতটাকে কবুল করো আল্লাহটাকে বলে ব্রহীম গড় তৈরি করছো তুমি আমি আল্লাহ শুধু কবুল করলাম না নাম রাখলাম মাথা লাগাবে চুমু খাবে যারা গরের তোফ করবে তাদেরকে যা চাইবো তাই দিব তবে সর্বপ্রথম আমি আল্লাহ এতদিন তোমার কাছ থেকে মিশি এবার মান তো কেয়া না যদি আল্লাহ করিতে আমার আল্লাহ রাত্রী আল্লাহ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াই আমি ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসার ছাত্র আমার সঙ্গে কিছু ছাত্র বাহিনী আমি রা করছি শেষ ছাত্রের চিঠাগান নেইলে ডাকা আসবো জনসভায় যোগদান করতে শুক্রবার দেখি তিরাশি জন প্রার্থী এক একজনের প্রার্থীর যে বক্তৃ দা স্বাধীন সর্বভৌম বাংলাদেশে চাউলের দাম সাড়ে চার টাকা কেজি কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে দুই টাকা কেজি লবণের দাম আমি নির্বাচিত মাথায় হাত দিয়ে খাইছে কামিজুর তো আর ওই মানুষ পেঁয়াজের দামও জানে না লবণের দামও আমাদের কিন্তু মাথা হ্যাঁ বেতুল মকরম দক্ষিণ দিক থেকে সেই ফুলবাড়িয়া গুলস্থান পর্যন্ত মানুষ আর মানুষ সামনে বসছে সামনে সকলের গরম গরম বক্তৃতার পরে হাফিজির বক্তৃতার পালা যখন আইসে তখন ঘোষণাটা করছে আমরা যারা নিচে বসে আসলাম সবাই হুজুর দিয়ে দিল আমার এক চুপা। আমি হাবিবজি বাংলাদেশের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছে আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবর করে এই দেশের মানুষের শান্তির জন্য আমি হাবিবজি ষট্টি হাজার গেলামে আসট্টি হাজার কোরআন বক্তব্য কোরআন হাফিবজির কথায় যদি আষট্টি হাজার গেলামে আষট্টি হাজার কোরআন নির্যাতিতে গম হয় লালবাগব সাহেব গৃহবন্দী হয়েছেন বারবার হাফিজির সামনের থেকে হাফিজির কেউ বলে আন্তর্জাতিক বেমান কেউ বলে জাতীয় ডিজিটাল বেমান তাদের সৃষ্টি হয়েছে তাদেরকে দেখে বাহিনীর সাথে যারা বিয়াদি করবে তাদেরও সেই পরিণত হবে তাদেরও করেছেন. এমন একটা সামু সিটা তোমার কাছে একটাই আছে সেই প্রিন্সিপাল তুমি তোমার হাবিবকে তুমি আমার হাবিবকে আমার কাছে চাইছ সেই দঞ্জুর করে হাবিবের নাম দিলাম যে পাঠ্যপুস্তি রেখ্য পুস মুসলিম জাতির জন্য তোমার পৃথিবীর মুসলমানদের জন্য চাই সে নারী হোক পুরুষ হোক শ্রীবাস্কা সুন্দর তোমার কালামের কলাম মুসলিম জাতির এক নম্বর সিলেবাসিলেবাস সাধারণের মূল থাকবে তাদের দারাকি মারামারি আমরা কোরআনকে কতটুকু মহবত করি করে না লোকজন আলাপ আলোচনা করতেছে তো হুজুর বলতেছে যে কাগজের টুকরা পরে থাকলে আমি বড় অন্তরে বেঁধা পাই কেন বলে কাগজের টুকরার মধ্যে কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা টুকরা দিয়ে বানাইছে বিহাল সেই বিহালটা কোরআনের কবারের সাথে লাগছে ওইটার মূল্য আছে না কোরনে আগুন তারাই দিয়েছে যারা কোরআন বিরোধী কোরআনকে যারা সহ্য করে না কোরআনকে যারা উৎখাত করতে চায় আপনি সংসদে দাঁড়িয়ে করেছিলেন ভিডিও আপনি সেই কাজটি কবে থেকে শুরু করবেন আমরা আপনাকে ধন্যবাদ জানাইতে প্রশ্ন মুসলমানদের জন্য শ্রীবাস পাঠা শ্রীলবাসের ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পারবো না এখন জানিনা এতদিন তো এতদিন দাবাদ দেয় দাবি কিনা ইব্রাহিম ইসলাম বলছেন যেখানে দেখা হবে বর্তম পরি আত্মশুদ্ধি বর্তম পরিষ্কার আপনার হেকমতে যদি কোন রব সংযোজন করার প্রয়োজন হয় সেইটা করে আপনি মঞ্জুরি দিয়েছে বলছে মঞ্জুরি শুনবেন ঘোষণা করছেন উপরে আমার উপরে বর্তন যখন পরিষ্কার হবে দৌড়িয়া মাদ্রাসায় ভর্তি হয়ে এলেমার হেকমতের দুধে রাখলে পবিত্র থাকবে বর্তম পরিষ্কার হওয়ার পরে ওই ব্যক্তি যদি মাদ্রাসা পড়া করে তার দ্বারা হা পিজি তৈরি হবে তার দ্বারা তৈরি হবে তার দ্বারা তৈরি হবে তার দ্বারা জানাজার নামাজ পড়াবে ঈদের নামাজ পড়াইতে গিয়া জানাজার নামাজ পড়াই ঠিক আছে। এটা ক্ষেত্র আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ এই ব্যাপারে সরাসরি তো সিলেবাস মঞ্জুর তার মতে হাত দেওয়ার কোনো অধিকার নাই ঠিক বলেছেন কওমি এবং দেওবন্দ মাদ্রাসার সিলেবাস মঞ্জুরি দিয়েছেন কে এসিবিবাসারে করনা বলছো এসবিবাসারে চাও প্রথম বলছো আমার কিতাব তলাवते সেই কিতাব আমি মঞ্জুরি নাম রাখলাম নাম আল্লাহু আকবার নাম আল্লাহু আকবার সিলে বসে যারা লেখাপড়া করবে এই সিলেবাসের সঙ্গে যারা হইয়া জীবনযাপন করবে আমি আল্লাহ রাখলাম পরিষ্কার ভাষায় বলতে চাই সর্বোচ্চ আমাদের আসায় যেখানে ব্যারিস্টার নামাজ করে ইঞ্জিনিয়ার পরে ডাক্তারও করে ডে শিক্ষিত শিক্ষিত সব মিললা কমিটি পরিচালনা করে এদের পেছনে যা ইত্যাদা করে আমাদের এই সমস্ত কোনো মসজিষ্ে যদি তোমাদের একবার উচ্চ শিক্ষিত কাউকে আইনা দেওয়া হয় মাইদের সামনে দাঁড়াই আমরা তো ধর্মীয় জ্ঞানে আর আমাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দরিয়ার কারণে আপনাদের মাদ্রাসা সেই বখারী শরীফ আমি পড়ছি আশরফ উদ্দিন সাহেবের কাছে রাহমতুল্লাহ আলী আশর উদ্দিন সাহেবের আমাকে আদি সে দিছে ভাইত্র মুকাররম খতিব সাহেব এক আশরাফউদ্দিন সাহেব দুইজন হামজমান একসাথে লেখাপড়া করছেন হুসাইন আহমদ মাদানী رحمۃ اللہ علیہ এর কাছে দেওবন্দী। 179 সাইমন সাহেব সোয়াইমান নমরী সাহেব ওনার উস্তাদ শাইখুল হাদিস علامه আজিজুল হক সাহেব শাইখুল হাদিস ও আজিজুল হক সাহেবকে শ্রদ্ধা করেন আর শaikh কাশ্মীরি رحمۃ اللہ جل আলাইহি হুসাইন আহমদ শাহদ ইসহাকশাক এর উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মোহাম্মী যিনি সর্বপ্রথম এই দেশে দারুল হাত ঘোষণা করে ইংরেজের বিরুদ্ধে ঢাঁদের ফটোয়া দিয়েছিলেন শুরু তাই না শাহাদুল্লাহ খেলাই সর্বপ্রথম ফার্সি ভাষায় পুরানের তরজমা করেন সন্তান শাহ আব্দ সর্বপ্রথম ফার্সি ভাষায় তফসিল আজিজ লেখেন শাহর পরিবারই হাদিসের খেপ বন্ধ শুরু করেছেন তার পরিবারই তফসিলের ক্ষেত শুরু করেছেন শেখ ইব্রাহিম শেখ কাসাশি শেখ কাসাশীর শেখ আহমদ জাকারিয়া অনসারী শেখ আহমদ সাকারিয়া অনসারীর উস্তাদ হলেন শেখ শাহাবুদ্দিনী শেখ শাহাবুদ্দিন উস্তাদ হলেন শেখ সৈল উদ্দিন তানুখী শেখ সৈদুদ্দিন উস্তাদ হলেন শেখ আবুলা শেখ আবুল হলেন শেখ আবু মোহাম্মদ উস্তাদ আমরা মুখস্থ কথা বলি না এরপরে শুনবেন হাজর ইমাম বখারি উস্তাদ হলেন শেখ হাম্ম শাহিদ খান্তি হজরতুল্লাহ মুবারক হজরত আব্দুল্লাহ মুবারকের উস্ত হলেন আবু থেকে <esan> <sharephabet> <laughed abi> <simplyüyorsun> আমিন জি আল্লাহ দেবী তো ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে অক্সফোর্ড কোথায় রসানো ইন হুয়া ইল্লা ওয়াহী আমাকে আমাদের থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত যুগসূত্র আসেন চোরমার করে দেওয়া হবে মাদ্রাসা নিজস্ব সক্রিয়তা নিয়ে নিজস্ব আদর্শ নিয়ে চলতে থাকবে আমরা এদেশের আগেই বলছি আমরা এদেশে রাজনীতি করি না এই জন্য রাজনৈতিক দলের সাথে আমাদের কোন সূত্রতা এই পৃথিবীর কোন মানুষের নাই পরিষ্কার শান্তি প্রিয় আল্লাহ রিচ্ছেদ রক্ষার জন্য আমরা ময়দানে নেমেছি আল্লাহ রাসুরকে যারা গাড়িটা ইসলামের বিরুদ্ধে যারা কটুক্তি করে তাদেরকে ফাঁসির কাঠতে জোলা বাংলার মাটিতে সংসদে পাশ করতেই হবে ঠিক না বেঠে যারা নারীদের বিরোধী নয় লেখা পড়ার বিরোধী নয় আমরা আল্লাহ প্রদত্ত নারীর অধিকার বাস্তবায়ন করতে চাই বয়সেন শ্রমিকের কানাইবার আগে তার বেতন দিয়ে দাও নিম্ন বেতনে আর খাটানো যাবে না তাদেরকে আট টাকা মূল্যবানের বেতন দিতে হবে সসালামুক বরহমাত